বাংলা মানবতা সমাধান এলিমিনেটিনিপ্ট গো that God is স্ক্রিপর division in Islam is prohibited, we understand. the concept of God in Hinduism the Quran is the most positive book. every day more than 3,000 fetuses are being aborted in India after the identified that the females according to the status of 1996 US Department of Justice 2730 women are being raped every day every 32 second one woman is being raped. Been raped in US until the time I'm here Islam has the solutions to the problems of the West, of the West. ওয়া মিন আয়া আমার নাম এম মারাঠে একজন টেকনোলজিস্ট আমার প্রশ্নটা করার আগে আমি দর্শকদের এই আধ্যাত্মিকতার পথ থেকে কিছুটা বিজ্ঞান আর যুক্তির পথে নিয়ে আসি যদি অনুমতি দেন এখনকার স্কুলের পাঠ্য বইতেও এগুলো আছে মানুষের বিবর্তনের পথে পশু মানব হোমোইরেক্টাস ছিল বিশ লক্ষ বছর আগে ব্রেন ছিল এক সিসি যেখানে বানরের ব্রেইন হলো চারশো সিসি বিবর্তন চলতে থাকে আর দুই লক্ষ বছর আগে ব্রেইন সাইজ চোদ্দশো সিসিতে পৌঁছে যায় এই প্রাণীটাকেই বলা হয় হোমোস্যাপিয়ান আধুনিক মানুষ এসেছে প্রায় পঁয়ত্রিশ হাজার বছর আগে এদের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স মৃতাত্ত্বিকরা অনুমান করেন যে মানুষ কথা বলা শিখেছে পঞ্চাশ হাজার বছর আগে এখন প্রশ্ন হলো যে মানুষের এই বিবর্তনের পথে ঈশ্বরের উৎপত্তি কোথা থেকে হলো তার উদ্দেশ্য কি দুই নম্বর বিজ্ঞানের অগ্রগতির কারণে এখন এটা সম্ভব হয়েছে একবারে একটা প্রশ্ন এই প্রশ্নটা প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর খুব একটু বড় হবে না আমাকে একটু সময় দেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিজ্ঞানের অগ্রগতির কারণে এটা সম্ভব যে সব প্রাণীর ক্লোন করা যাবে যতগুলো খুশি মানুষেরও ক্লোন করা যাবে যদি ঈশ্বর থেকে থাকেন তাহলে তার ক্ষমতা কতখানি কমে গেছে তৃতীয় প্রশ্ন হলো যে ঈশ্বর হলেন রক্ষাকর্তা এ এই তো শেষ তারপরেও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন কোন হসপিটালে ছুটে যান কিন্তু উপাসনার জায়গায় তারা যান না সেখানেই তারা বলেন যে মানুষ বাঁচে আর মরে ঈশ্বরের ইচ্ছে। এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা দিতে পারবেন ভাই আপনি তিনটা প্রশ্ন করেছেন প্রথমে আপনার মত যে বিবর্তনের থিওরি বললেন তারপর বললেন এখানে ঈশ্বর কিভাবে আসছেন দ্বিতীয় প্রশ্ন ঈশ্বরের সবকিছু সৃষ্টি করার পরে তার কতখানি শক্তি কমে গেছে তৃতীয় প্রশ্ন যে অসুস্থ হলে আমরা সবাই হাসপাতালে যাই কেন মন্দির মসজিদে যাই না তিনটা প্রশ্ন করেছেন বলছেন প্রশ্নগুলো ছোট তবে উত্তরটা অনেক লম্বা তাহলে এখানে বিস্তারিত উত্তর দিতে গেলে সময় লাগবে ভাই আপনি এখানে হোমোস্যাপিয়েন্সের ব্যাপারে বেশ কিছু কথা বললেন এখানে বিবর্তনের থিওরির কথা বলছেন আপনি থিওরি অফ ইভোলেশন আমি মেডিকেল ডাক্তার আমি আমার জীবনে এমন কোনো বই দেখিনি যেটা বলছে ফ্যাক্ট অফ এভন এটা থিওরি অফ এভ আমি এই বিবর্তনের থিওরি সম্পর্কে জানি আর ডারুইনের থিওরি সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স কনফ্লিক্ট অনসিলেশন ডারুইন বলেছিলেন একটা থিওরি তিনি তার বন্ধুকে একটা চিঠি লিখেছিলেন থমাস থমটনকে আঠারোশো সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনের এই থিওরিতে বিশ্বাস করি কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আসল কারণে এই থিওরি প্রাকৃতিক নির্বাচন ভ্রূণতত্ত্ব আর ভ্রূণের শরীর গঠনের ব্যাখ্যাকে সহজ করে দেয় কোনো বই বলছে না কোনো বই বলছে না ফ্যাক্ট অব এভুলেশন সব বই বলছে থিওরি অব এভুলেশন সেজন্যই আমরা বন্ধু বান্ধবদের বলতে শুনতাম যে যদি তুমি ডারুনের সময় জন্মাতে তার থিওরিটা সত্য বলে প্রমাণিত হয়ে যেত আসলে ঠাট্টা করে বলছে বাঁদরের মতো এখানে অনেক কিছুই অসম্পূর্ণ ডারুইন নিজেই বলেছেন অনেক কিছু এখন অজানা আপনি শুধু হোমোসেপেন্স কথা বললেন শুধু একটা পূর্বপুরুষের কথা বললেন আমি সবগুলোর কথাই বছর আগে আপনি বিশ লক্ষ বছরের কথা বলছেন আমি বিজ্ঞানের আবৃষ্কার সময় সে মারা যায় এরপরে যারা আসলো তারা হোমোরেক্টাস হোম প্রায় পাঁচ লক্ষ বছর আগে এরপরে আসলো নিয়ানডার থাল মানুষ তিন নাম্বার এটা প্রায় চল্লিশ হাজার বছর আগে আর সব শেষে এলো ক্রো ম্যাগন তবে এদের মধ্যে কোন রকম যোগসূত্রিপিগ্রাসের মত অনুযায়ী পিপিগ্রাসের মতে তিনি প্যারিসের সজিন ইউনিভার্সিটিতে ইভোলিউশনারি স্টাডিজ চেয়ারম্যান উনিশশো একাত্তর সালে তিনি বলেছিলেন এটা হলো কল্পনার লাগামকে একেবারে ছেড়ে দেয়া যখন আবর্জনা ঘেটে ঠিক করছেন কে আমাদের পূর্বপুরুষ আমি জানি কিছু লোক দারুণের থিওরির কথা বলে থাকে আমি মেডিকেল ডাক্তার আমি ব্যাপারটা জানি তবে এটা কি জানেন এমন কয়েকশো বিজ্ঞানী আছে যারা থিওরির বিরুদ্ধে কথা বলেন কিছু বিজ্ঞানী এটার পক্ষে বলেন আরো বেশি বিজ্ঞানী আছেন এটার বিপক্ষে আরো বিস্তারিত জানতাম ভিডিওকে সেটা দেখতে পারেন করোনার মডার্ন সায়েন্স কিছু বিজ্ঞানী এটার পক্ষে কারণ এটা ইভোলেশনের ফ্যাক্ট না থিওরি সমর্থন করা যায় কোরআন কোনো থিওরি বা অনুমানকে সমর্থন করে না কোরআন বলে ফ্যাক্ট সম্পর্কে আপনি বিশ লক্ষ বছরের কথা বললেন আল্লাহ কোন শুরু নেই মানুষ কবে এসেছে কেউ নির্দিষ্ট করে জানে না কেউ জানে না আমরা অনুমান করতে পারি বিজ্ঞান অনুমান করে তবে কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইসাল্লাম প্রথম মানুষ আর তার সাথে ছিলেন আনহা। মানুষ এখনো সেটা জানতে পারেনি পবিত্রকরণ এমন কোনো কথা নেই যেটাকে বিজ্ঞান ভুল প্রমাণ করতে পেরেছে অনুমান করণের বিরুদ্ধে যেতে পারে থিওরিকরণের বিরুদ্ধে যেতে পারে এরকম খুঁজে পাবেন না একটাও যেটা পবিত্রকরণে বলা হয়েছে আর সেটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে এটা থিওরির বিরুদ্ধে যেতে পারে আপনার এই থিওরিকে সমর্থন করেন সামান্য কয়েকজন বেশিরভাগই সমর্থন করে না এবার দ্বিতীয় প্রশ্নে আসি যে আল্লাহ যদি এই সব কিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমে গেছে আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি পবিত্র সূরা আনা অধ্যায় ছয় বলছে। দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না আমি একটা উপমা দিতে পারি তবে পুরোপুরি এক না একটা সমুদ্র সমুদ্র থেকে যদি এক ফোঁটা পানি তুলে নেন পানির স্তর কতখানি নিচে নেমে যাবে কতখানি কতখানি তারপরও এত কিছুর পরেও আল্লাহ সৃষ্টির পরে তার শক্তি কতখানি কমে গেছে আর সমুদ্রের পানি কতখানি কমে গেছে এদের মধ্যেকার ব্যবধান অসীম সমুদ্রের স্তর হয়তো দশমিক শূন্য এভাবে একটা জায়গায় এসে শেষ হবে তবে আল্লাহ সুমান ক্ষেত্রে এটা একেবারে সামান্য পরিমাণও কমবে না তিনি সর্ববিশ্ব সর্বশক্তিমান এটাই আল্লাহ সুমান যদি ঈশ্বরের শক্তি কখনো কমে যায় আমরা তো এমন ঈশ্বরের ইবাদত করব না যে সৃষ্টি করতে গিয়ে তার শক্তি হারাই আমাদের আল্লাহ সার্বভৌম ও চিরস্থায়ী আমি এই কথাটা আগেও বলেছি আল্লাহ ও সার্বভৌম সবকিছুই তার উপরে নির্ভরশীল তিনি কোন কিছুর উপর নির্ভরশীল নন আল্লাহ থেকে আসলেন বিশ্বজগৎ সৃষ্টির আগে আল্লাহ ছিলেন তিনি এখানে কিভাবে আসলেন আল্লাহ এখানে কখন সৃষ্টি হলেন আল্লাহ সৃষ্টি হননি আপনি প্রশ্ন করলেন আল্লাহ তারা কখন এখানে আসলেন তিনি সৃষ্টি হননি ব্যাপারটা যেন আমাকে প্রশ্ন করছেন যে একবার আমার বন্ধু সে আমাকে বলল যে আমার ভাই টম সে একটা সন্তানের জন্ম দিয়েছে সেই সন্তানটা ছেলে না মেয়ে আমি মেডিকেল ডাক্তার হিসেবে জানি পুরুষ সন্তান জন্ম দিতে পারে না তাহলে সন্তানটা ছেলে না মেয়ে প্রশ্ন আসছে কেন আপনি প্রশ্ন করলেন যে এটার মধ্যে আল্লাহ তাল্লাহ আসলেন কখন আল্লাহ কখন সৃষ্টি হননি যেহেতু তিনি সৃষ্টি হননি এই প্রশ্নটাও উঠবে না তিনি কখন এসেছেন সবসময় আছেন এই প্রশ্নটা আসবে না এবার আপনার তিন নম্বর প্রশ্ন যে মানুষ যখন অসুস্থ হয় তখন হাসপাতালে যায় তারা মন্দিরে যায় না মসজিদে যায় না চার্চেও যায় না ভাই হয়তো সব মানুষের কথা জানেন না আমি ডাক্তার হিসেবে জানি যখন ডাক্তার হাল ছেড়ে দেয় তখন আমরা ডাক্তাররাও বলি আমরা ডাক্তাররাও বলি একমাত্র তিনি আরোগ্য দেন তার মানে এই না যে অসুস্থ হলে শুধু মন্দিরে যাব পবিত্র ষোলো আয়াত তেতাল্লিশ এছাড়াও সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত উনষাট যদি তোমরা না জানো এখানে জিজ্ঞেস করো যে এক্সপার্ট যদি অসুস্থ হয়ে পড়েন আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি এমন কারো কাছে যান যিনি মেডিসিনে এক্সপার্ট ডাক্তারের কাছে কোরআন সে কথা বলছে তবে কোন ডাক্তারের কাছে যাওয়ার পরেও আল্লাহর ভরসা রাখেন কারণ তিনি আপনাকে আরোগ্য দেবেন সেখানে কোনো ডাক্তার থাকুক বা না থাকুক আল্লাহ সুবাহ বলেছেন তোমরা অন্ধভাবে কিছু বিশ্বাস করো না কোন মুসলিম বিশেষজ্ঞ কখনো এটা বলবেন না যে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন তবে আসলে আরোগ্য করবেন আল্লাহ সুবাহ সেজন্য সব ডাক্তারই যখন সব জ্ঞান আর সব ওষুধ ব্যর্থ হয়ে যায় তারা বলেন এটা শুধু আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন असंतुष्ट हन तुम्हारे सन्तुष्ट हन ये तुम्हारा तरबादक करा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 और पीस टीवी, असलाम भाई डर कमर आरा प्रश्न हलो ख्रीस्टान राारणा और ईश्वर मानस रूप ने যে পানি তিনটা আলাদা অবস্থায় থাকতে পারে কঠিন মানে বরফ তরল মানে পানি আর বায় মানে বাষ্প তারপরও সেটা একই পানি থাকে একই ভাবে একজন মানুষ একসাথে একজন বাবা একজন ভাই আর একজন ব্যবসায়ী হতে পারে তারপরও সে ব্যক্তি মাত্র একজনই তাহলে পিতা পুত্র আর পবিত্র আত্মা হবে না কেন বোন আপনি প্রশ্ন করলেন ট্রিনিটি সম্পর্কে খ্রিস্টানরা ট্রিনিটি ধরণে বিশ্বাস করে পিতা পুত্র পবিত্রাত্মা আগের প্রশ্নে আমি বাইবেল থেকে প্রমাণ করে দেখিয়েছি যে যীশু খ্রিস্ট ভাইসালাম কখনোই ট্রিনিটিতে বিশ্বাস করতেন না আপনি এখন উদাহরণ দিচ্ছেন আমাদের বোঝার মতো যুক্তি দিয়ে আপনি প্রশ্ন করছেন পানি তিনটা অবস্থায় থাকতে পারে কঠিন তরল বায়বীয় যেমন বরফ পানি আর বাষ্প পানি যদি তিন অবস্থায় থাকতে পারেন ঈশ্বর কেন পারবেন না একইভাবে খ্রিস্টান মিশনারিরা এই ধরনের কথা বলে থাকে যে সর্বশেষ ঈশ্বরও তিন অবস্থায় থাকতে পারেন পিতা পুত্র পবিত্র আত্মা এখন এই কথাটা আমি মানি যে পদার্থ তিন অবস্থায় থাকতে পারে কঠিন তরল বায়বীয় তবে আমাদের বুঝতে হবে পানি যে তিন অবস্থায় থাকতে পারে কঠিন তরল বায়বীয় তার মানে বরফ পানি আর বাষ্প এই তিনটা অবস্থাতেই পানির উপাদান সবসময়ই একই রকম থাকে H2O যখন সেটা বরফ তখন তার উপাদান এইচ পানি হলেও সেটা এইচ আবার যখন বাষ্প হয় তখনও সেটা এইচ যখন এটা বরফ যখন এটা বাষ্প অথবা পানি তখনও এইচ এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে এবার ট্রেনিটির উদাহরণটা ভালো করে দেখি পিতা পুত্র আর পবিত্র আত্মা তিনটা অবস্থা আপনি বলছেন আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম এখন এই তিনটা অবস্থার যে উপাদানগুলো পিতা পুত্র তার মানে যীশু খ্রিস্ট ভাই্লাম আর পবিত্র আত্মা এক এটা সবারই জানা কথা আমরা মানুষরা আমাদের অস্থি মাংসের শরীর আত্মা অথবা সর্বশুক্তম অস্থি মাংসের শরীর নাই। মানুষের খাবারের প্রয়োজন হয় সর্বশক্তমান ঈশ্বরের খাওয়ার প্রয়োজন হয় না এই কথাটা যিশু খ্রিস্ট ভাইলাম নিজেও বলেছেন বাইবেলে গসপালব লুক অধ্যায় নম্বর চব্বিশ অনুচ্ছেদ উনচল্লিশ থেকে তেতাল্লিশ তোমরা আমার হাত আর পা দেখো এটা তো আমি আমাকে স্পর্শ করে দেখো আত্মার এরকম অস্থি মাংস নেই এখানে আমার যেমন দেখছ তারপর তিনি হাত পায়ে গিয়ে দিলেন তখন শিষ্যরা খুব খুশি হলো কি প্রমাণ করতে যে তিনি কোন আত্মা নন তিনি সর্বসর্ত ঈশ্বর নন এরপরের উচ্ছেদ বলছে তোমাদের এখানে কোনো খাবার আছে পরের উচ্ছেদ বলছে তিনি ভাজা মাছ আর মধু খেলেন কি প্রমাণ করতে যে তিনি ঈশ্বর প্রমাণ করতে যে তিনি ঈশ্বর নন যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন আত্মার অস্থিমাংসের শরীর নেই যেরকম আমার আছে এটা প্রমাণ করতে যে তিনি আত্মা তিনি সর্বশক্তিমান ঈশ্বর নন এবার দ্বিতীয় ধরনটার কথা বলি আরেকটা উদাহরণ যে একজন লোক একই সাথে একজন বাবা একজন ভাই আর একজন ব্যবসায়ীও হতে পারে তাহলে ঈশ্বর কেন একই সাথে পিতা পুত্র আর পবিত্রতা হবেন না খুব সুন্দর উদাহরণ আমি এটা মানি যে একজন লোক হতে পারে বাবা হতে পারে ভাই আর একই সাথে ব্যবসায়ীও হতে পারে এখানে অনেকেই হয়তো একই সাথে বাবা তারপর ভাই ব্যবসায়ী তবে মনে করেন সেই লোকটার বোন কোনো গোপন কথা বলল ভাইয়ের কাছে এখানে তার বাবা আর ব্যবসায়ী সত্তাটাও এই গোপন কথাটা জেনে যাবে কারণ তার একই ব্যক্তি যদি বোন তার ভাইকে কোনো গোপন কথা বলে সে লোকটা একই সাথে বাবা আর ব্যবসায়ীও তাই কোনো গোপন কথা বললে সেই লোকটার বাবা সত্তা আর ব্যবসায় সত্ত্বা দুজনে গোপন কথাটা জেনে যাবে আপনারা বাইবেল পড়বেন স্বর্গের দূতেরাও সেটা জানে না পুত্রও জানেন না কেবল পিতা জানেন সেই দিনের কথা সেই সময়ের কথা আর কেউ জানে না যিশুখ্রিস্ট বিশালাম বলেছেন শুধু পিতা জানেন স্বর্গের দূতেরা জানেন এমনকি তিনিও জানেন না যদি পিতা মানে সর্বসত্য মানে ঈশ্বর আর যীশু খ্রিস্ট বা ইসলি সাল্লাম একই হতেন তাহলে সর্বসত্য ঈশ্বর যে জিনিসটা জানেন যীশু খ্রিস্ট বাপারটা জানা উচিত ছিল এতে প্রমাণ হয় তারা দুজন এক না এছাড়াও ধরেন যদি ভাই মারা যায় তার বাবার আর ব্যবসায়ী সত্তাটাও মারা যাবে ভাই মারা গেলে বাবার আর ব্যবসায়ী মারা যাবে তাহলে যিশুখ্রিস্ট যখন বাইবেলের কথা অনুযায়ী খ্রিস্টানদের কথা অনুযায়ী ক্রুষবিদ্ধ হয়ে মারা গেলেন তার মানে কি এই যে ঈশ্বরও আর পবিত্র আত্ম মারা গেছেন আসসালাম আলাইকুম আমি রিয়াজ ওয়াদ একজন ব্যবসায়ী আপনি বললেন যে আল্লাহ হল ঈশ্বরের সবচাইতে সঠিক নাম কোরআন বাদে অন্য কোন ধর্মগ্রন্থে এটা কি উল্লেখ করা আছে ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছে যে আল্লাহ সাহান সর্বশেষ তখন ঈশ্বরের সঠিক নামটা হচ্ছে আল্লাহ এই আল্লা নামটা অন্য কোন ধর্মগ্রন্থে উল্লেখ আছে কি না আপনারা দেখবেন যে বেশিরভাগ ধর্মগ্রন্থ যেখানে ঈশ্বরের কথা বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সর্বশক্তমান ঈশ্বরের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুহান যেমন আপনারা যদি বাইবেল পড়েন সেখানে হিব্রু ভাষায় সর্বশক্তমান ঈশ্বরকে বলা হয়েছে এলো হিম হিম এটা দিয়ে সম্মান বোঝানো হয় সেমেটিক ভাষার রীতি তাহলে আসল শব্দটা এলো এলো মানে ঈশ্বর আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টেও ঈশ্বরকে বলা হয়েছে এলো অথবা এলা আর ইংরেজি বাইবেল যেটা রিভাইজ করেছেন তিনি এই শব্দটার বানান করেছেন এলা সেখানে দিয়েছেন তিনি ই এল অথবা ইএল এ এইচ অথবা এ এল এ এইচ উচ্চারণ হবে এলা এল এলা বা আলা এ এল এ এইচ আমরা মুসলিমরা যখন ইংরেজিতে আল্লাহ লিখি তখন লিখি a ডাবল এল এ এইচ তবে রেভার্ড লিখেছেন l a h তারা বলে এলা আমরা বলি আল্লাহ থাকতে আমি শিখেছিলাম টিও কি হবে হবে না হবে গো তারপরে শিখেছি বিউটি পুট আমি ভাবলাম এটাও আমার কোন ধরনের ভাষা এখানে আমাকে বলতে হবে বিউটি বাট বুটনা। আর যদি পরীক্ষায় পাশ করতে চাই তাহলে আমিও বিউটি বলব এটা না হবে গো এখন এটাই তাদের ভাষা একইভাবে আমরা জানি সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ তারা বলে এলা আমরা বলি আল্লাহ সমস্যা নেই সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ পরেশ কফিল বুঝলেন তিনি যেটা করেছেন তাতে করে নেছাকাছি এসে গেছে এতে লোকজন আপত্তি জানাতে পারে তাই পরের এডিশনে তিনি এটা বাদ দিয়ে দিলেন এল এচ এ বাদুধু পাবেন ই এল আর ইচ্চ এ এল এ এইচ সেখানে তার কিছুর আলহামদুলিল্লাহ আল্লাহ সব তাল দয়াই প্রত্যেকটা বাইবেলে তারপরেও আল্লাহ শব্দটা এখনো রয়ে গেছে কারণ পবিত্র বাইবেল অনুযায়ী তাদের মতনুযায় যিশুখ্রীষ্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো এটা আছে গসপাল অফ ম্যাথিউ অধ্যায় নাম্বার সাতাশ অনুচ্ছেদ ছেচল্লিশ এছাড়া হচ্ছে গসপাল অফ মার্ক অনুচ্ছেদ চৌত্রিশ কুশবিদ্ধেন এল্লা কেন তুমি আমাকে পরিত্যাগ করলে এখন আমি খ্রিস্টানদের প্রশ্ন করি এটার অর্থটা কি এল্লা হিব্রু ধৃতি তবে এটা সব বাইবেল আছে ইংরেজি বাইবেল হিব্রু ধৃতিটা আছে তারপরে অনুবাদ করা হয়েছে এল্লাগ করলে কিছু লোক বলে ঈশ্বরের নাম হল্যাগ করলে তারা বলবে না এরকম শোনাই যিশু যিসু তিনি শান্তিতে থাকুন কেন আমাকে পরিত্যাগ করলে তারা বলবে না হিব্রু আর এরা একই রকমের ভাষা যদি এই এল্লা এল্লা আরবি করেন সেটা হবে আল্লাহ আল্লাহ লামাতারাক্তানি একই রকম শোনাচ্ছে হ্যাঁ কারণ কাছাকাছি ভাষা এখানে আরেকটা দিক আমি বলি বাইবেল পৃথিবীর দুই হাজারেরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে আর সব অনুবাদে এই রাখা হয়েছে লামা হোক সেটা তামিল বাইবেল চাইনিজ বাইবেল হিব্রু বাইবেল প্রত্যেক বাইবেলেই এই হিব্রু উদ্ধৃতিটা রাখা হয়েছে আর এভাবে আল্লাহ সাবান নাম বাইবেলের সব অনুবাদেই এখনো আছে এই আল্লাহ শব্দটা গুরু নানক ঈশ্বরের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন যেমন রহিম এছাড়াও তিনি বলেছেন আল্লাহ যদি হিন্দুদের ধর্মগ্রন্থ পড়েন উপনিষদ একটা উপনিষদের নাম দেওয়া হয়েছে আল্লাহ উপনিষদ আর সর্বশক্তমান ঈশ্বরকে ডাকা হয়েছে আল্লাহ বেশ কয়েকবার এমনকি ঋগবেদেও যদি আপনারা ঋগবেদ পড়েন সেখানে আল্লাহ সামানার নাম তার একটা বৈশিষ্ট্য সেটা আছে দুই নম্বর গ্রন্থ অনুচ্ছেদ নাম্বার এক পরিচ্ছে আমার নাম সুশীল কারাম কুটকার অফিশিয়াল ফটোগ্রাফার অল ইন্ডিয়া রেডিও ভিভি ভারতী সার্ভিস আর বোম্বে দূরদর্শন আমি মুসলিমদের পবিত্র দেশ সৌদি আরবে তিনবার গিয়েছি আর সেখানে প্রায় চার বছর ইসলাম ধর্মটাকে আমি খুব কাছ থেকে দেখেছি এখন ডক্টর জাকির মনে করেন একজন মুসলিম অন্ধ লোক মনে করেন তাকে চোখ দান করেছে একজন হিন্দু ধর্মের অনুসারী তার একটা কিডনি মনে করেন একটা কিডনি দিয়েছে খ্রিস্টান ধর্মের একজন লোক আর তাকে হার্ট দান করেছে একজন পার্সি ধর্মের লোক এরকম একজন মুসলিম কি মসজিদে নামাজ আদায় করতে পারবে ভাই আপনি অন্য ধর্ম থেকে হাট আরেকটা ধর্ম থেকে সে কি মসজিদে নামাজ পড়তে পারবে এর উত্তরে বলবো ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্ম নেয় প্রত্যেকের হাটই মুসলিম প্রত্যেকটা কিডনি মুসলিম প্রত্যেকটা চোখই মুসলিম মুসলিম শব্দটার অর্থ কি মুসলিম হলো সেই লোক করে একজন হিন্দুর রক্ত রক্তপাম্প করে আমাদের হাট মুসলিম অর্গানিক হাটের কথা বলছি চোখ অর্গানিক চোখ এটাও মুসলিম তবে আপনি ভুল জিনিস দেখেন সরি আপনাকে বলছি না আপনি মানে আমরা সবাই মানুষটা ভুল জিনিস দেখে এখানে দোষলো মানুষের তবে চোখ দেখি চোখ আল্লাহ আল্লা সবানার আদেশ পালন করছে কিডনি এটা তার কাজ করে যাচ্ছে বিশুদ্ধ করছে এটা অমুসলিম তাহলে হাটটা যদি দিয়ে থাকে কোনো হিন্দু অথবা কোনো খ্রিস্টান লোক প্রত্যেকটা হাট মুসলিম প্রত্যেকটা চোখ মুসলিম প্রত্যেকটা কিডনি মুসলিম সে অবশ্যই মসজিদে নামাজ পড়তে পারবে তবে যদি কোনো অমুসলিমও মসজিদে আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের নবীজি আল্লাহ তালার ধারণা নিয়ে আলোচনা করেছেন এখানে আমার হাতে সময় খুবই কম সুরা যখন নাজিল হয়েছিল কোষ্টি পাথর ঈশ্বরতত্ত্বের কোষ্টি পাথর যেটা আমি সবাইকে দিয়েছি এটা কখন নাজিল হয়েছে যখন মসজিদে বসে আলোচনা করছিলেন তারা জিজ্ঞেস করেছিল আল্লাহকে এখানে কি বলতে পারেন কোরআন বলছে সবগুলো গাছকে যদি কলম বানাওয়ার সমুদ্রের পানিকে কালি আল্লাহ সম্পর্কে কি বলবেন রহমান রাহেম কি উত্তর দেবেন তখন ওই নাজিল হল তাদের বলো বলো তিনি আল্লাহ আল্লাহ তিনি কখনো সমতুল্য কি দশ যুদূলি ওল কম রি অসুদ আমি মোহাম্মদ বদরুদ্দান আদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা समय भवहार दुनिया भी किसी दाय दायित्व पालन कर दाई दाई जा मानवतार देख इसलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छटाय पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्